আনা রদুল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আমি দেখলাম রসল সাল্লাহ সাল্লাম এর কাছে কিছু শুরুয়া হাজির করা হলো। তাতে কদু ও শুকনোগ্রস্ত ছিল আমি তাকে কদু বেছে বেছে খেতে দেখলাম